আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ বাদ পৃথটিভি বাংলা বিভাগের সারা বিশ্বের সুপ্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিভাবে কোন ধরনেরভাবে নির্ধারিত হবে কতটুকু অধিকার রয়েছে কতটুকু কর্তব্য রয়েছে ইসলাম প্রসঙ্গে স্বচ্ছ ধারণা না থাকার কারণে বা অন্ধবিদ্বেষের কারণে ইসলামের বিরুদ্ধে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 করতে একটি যে কোনো মেয়ে তার অভিভাবকের বিনা অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো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 করতে পারে নিজের অধিকার আছে বোখারি মুসলিমের এক হাদিসে এভাবে এসেছে আমরা অবগত যে যখন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 স্বামীর ভাত খাবেন না ত্যাগ করে আর পিছিয়ে পিছিয়ে হাঁটছেন আর বলছেন যে বাড়িরা তুমি আমার সাথে থাকো তুমি আমার সংসারে আসো চোখের পানি ঝরঝর করে ঝরছে দেখে আল্লা আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন না আদেশ করছেন সরিয়ে দিচ্ছে সরিয়ে নির্দেশ দিচ্ছেন তা বললেন না আমি তোমাকে আদেশ করিনি তোমাকে আমি পরামর্শ দিচ্ছি তখন বাড়িরা যে আল্লাহ বলছেন परामर्श ग्रहण करलम ना बखारी मुस्लिम अतरा हादीश द्वारा बोझा जा अवश्य नार्षीता एट जे को पुरुष के ग्रहण करा कर संसार करा करता व्यक्तिगत स्वाधीनता दिए पुरुष की जो पचंद तो ठीक तर गार्जनर माध्यम दिएाते परुष ताके प्रस्ताव दिए पुरुषर प्रस्ताव ग्रहण कर আল্লাহ তাকে অধিকার তারপর বা দিনের আমি পূর্ণ এ করতে পারছি না খোলা করে নিতে পারে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 ছোট্ট একটি বিরতির পরে আমরা ইনশাআল্লা বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 मध्यम पंथा अवलम्बन करेखम कानाते नहीं सहबिकन जिज्ञेस कर लें आल्लासुल्लाम आपनी তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা জান্নাতে যেতে পারব না সেবরণ অ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 धने e आब्धल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 তার বধুকে পছন্দ করবেন সে ব্যাপারে অভিভাবকদের মেয়েকে স্বামী নির্বাচনের পছন্দের দেওয়া হয়েছে আমি এই দিকটা জানতে হয়েছে যেটা সীমা কতটুকু কিভাবে মেয়েকে এখতিয়ার দেওয়া হয়েছে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 তখন নারীর জন্য এটাই অধিকার যে এই প্রস্তাবকেও গ্রহণ করবে কিনা সেটা তার পিতাকে জানাবে বা এমন যে তার গার্জেন মালিক তাকে জানাবে একাদশ থেকে প্রমাণ হচ্ছে যে দুইজন পুরুষ একজন নারীকে প্রস্তাব দিয়েছিল বিবাহের তখন সে নারী রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে বলল আল্লাহ রসুল আমার কাছে অমুক অমুক বিবাহের প্রস্তাব দিয়েছে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 নিজের অধিকার আছে বোখারি মুসলিমের একাদিসে এভাবে এসেছে আমরা অবগত যে যখন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 স্বামীর ভাত খাবেন না ত্যাগ করে আর পিছিয়ে পিছিয়ে যে আল্লাহ হাঁটছেন আর বলছেন যে বাড়িরা তুমি আমার সাথে থাকো তুমি আমার সংসারে আসো চোখের পানি ঝরঝর করে ঝরছে দৃশ্য দেখে আল্লাহ রসুল বললেন যে বাড়িরা তুমি তার সাথে থাকো না তুমি ভাত তার সাথে থাকো তো বলছেন সবের বাড়ির আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন না আদেশ করছেন সরিয়তে নির্দেশ দিচ্ছেন সরিয়ে নির্দেশ দিচ্ছেন তা আল্লাহ রসুল বললেন না আমি তোমাকে আদেশ করিনি তোমাকে আমি পরামর্শ দিচ্ছি তখন বাড়িরা যে আল্লাহ তালা বলছেন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 এ ব্যাপারে আল্লাহ তাকে তারপর শান্তি পাচ্ছি না বা দিনের আমি পূর্ণ করতে পারছি না তাহলে সে নারী নিজেকে খোলা করে নিতে পারে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 ভরণ পোষণ দিয়ে মানুষ করলেন পিতা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে কোন জায়গায় দিলে মেয়েটা ভালোভাবে থাকতে পারবে বা থাকা সম্ভব কিন্তু ছেলেটার ব্যাপার তা নয় ছেলেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে ক্ষতি তার নিজের উপর বর্তাবে বলছেন যে রসুল সাল্লাহ আলী বলেছেন কোনো নারী না নিজে থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে না কোন নারী কারোর বিবাহ দিতে পারে এই অংশে রসুল সাল্লাহ আলী সাল্লাম এক জোরালো নীতি পেশ করেছেন এবং কঠোরতা আরোপ করেছেন আবু দাউদ্দ তিরমিজি বর্ণিত হাদিস তিনি বলেছেন যে অবশ্যই কোনো নারী নিজে থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে না এবং কোনো নারী কারো বিবাহ দিতে পারে না বিবাহের জন্য রসুল সাল্লি সাল্লাম তিনজন মানুষের জন্য জরুরি করেছেন যে মেয়ের অভিভাবক থাকতে হবে দুইজন সাক্ষী থাকতে হবে আর দুইজন সাক্ষী এবং মেয়ের অভিভাবকের সামনে আপনার ওই ছেলেকে এটা স্বীকারোক্তি দিতে হবে যে আমি এই মেয়েকে গ্রহণ করলাম গ্রহণ করলাম কথাটিতে মেয়ের গার্জেন লাগবে এবং দুইজন সাক্ষী লাগবে দুইজন সাক্ষী ছাড়া এবং কোনো নারী তার অভিভাবক ছাড়া কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না এ ব্যাপারে কোনো নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে সে বিবাহ বাতিল হবে এবং তাদের সম্পর্ক হবে অবৈধ বাচ্চার কি এবং অবৈধ সম্পর্ক বাচ্চা অবৈধ হবে যদি চোখ পরে ওই ছেলের সাধেও যদি বিবাহ হয় তবু যেসব ছেলে আগে জন্ম নিয়েছে এগুলোতে সে পিতা বলে গণ্য হবে না কেননা তারা শরীয়তকে উপেক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অতএব আমাদের দেশে কোর্ট কাচারিদি যেসব বিবাহ গার্জেনা ওই চার্জ একটা অবৈধ পরিস্থিতি বৈধ করতে যাচ্ছে আর এই হাকিম উকিল কাজীও পিতার অনুমতি ছাড়াই একটা বিবাহ অনুমোদন দিয়ে দিচ্ছে দুটো করার কৌশল মাধ্যম এগুলো প্রবৃত্তির অনুসরণ এসব কোট কাচারী অনেক প্রবৃত্তির অনুসরণ যা শরিয়ত অনুমোদন করে না এ ব্যাপারে আহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিক ভাবে চলার সম্মতি দান করুক আল্লা কারণেই আলেমদের ব্যাপারে তিনি যতটুকু কল্যাণের কথা বলেছেন তাদের অকল্যাণের কথাও তিনি বলেছেন তিনি বলছেন যে আমার জীবনে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি সেটা হচ্ছে আইম মুজিল্লিন ভ্রান্ত পথের আলেমা তাদের হয়তো বা এলমের অভাব নেই কিন্তু তারা কোনো স্বার্থের খাতিরে সেটা করে ফেলছে রাসুলসাল্লাম এই জিনিসটাকেই কঠোর ভাবে দেখেছেন মানুষের আকৃতিতে তাহলে অবশ্যই শরীয়তকে উপেক্ষা তারা করবে জেনে শুনে বলেই আল্লাহর বিয়ে কথা অনেক সময় হয়ে যায় শেখ আমি ছেলের একটা মেয়ে পছন্দ হয়েছে মেয়েটা চলে বিয়ে তলে। একটা ছেলে দেখেছে জানতে হতো বাবা মা খুব বেশি করতে থাকে চাপাচাপি করতে থাকে অনেক বাবা মাকে দেখা যায় দুই এক মাস পরে বা পাঁচ মাস পরে মেনে নেয় তো পাঁচ মাস পরে প্রথমে প্রয়োজন ছিল যে মানাটা তুমি পাঁচ মাস পরে মেনেই নিল সে তো প্রথমেই মেনে নিতে তাহলে তো অবৈধ হতো না আর এই অবৈধ সম্পর্কটাও গড়তো না মেয়েকে আগে কন্ট্রোল করে নি ছেলেকে আগে খেয়াল করে রাখেনি তখন ঢিলা দিয়ে রাখত কিন্তু প্রথম ঢিল দিয়ে তারপরে গিয়ে শেষের দিকে পিড়াপিড়ি বা বাড়াবাড়ি এটা যদি চলন হয় তাহলে তো এখানে বাড়াবাড়ি করার কিছু নেই আর যদি মেয়ে যেতেই চায় তো তাহলে মেয়ে যাবে তার নসিব নিয়ে তো সমস্যা কি পরে যখন মেনেই নেওয়া হলো তো আগে মেনে নেওয়াটা ভালো ছিল যাই হোক আমরা এক্ষেত্রে ঘটে ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্ট যেখানে তাবায়ুন দার বা তবায়ুন দিন যে দিন ধর্ম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ইসলাম এখানে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে এখানে বিয়ে চলতে পারে নাটোমেটিক ভেঙে যায় জি তো ইতলাফের দিন যেখানে আছে সেখানে দেখা হবে সে পর্যন্ত আপনারা আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন Oh, oh, oh, oh, oh.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 शुक्रवार रत दस टेब्रचार सकाल साढ़े गणाल हराम पाक तुम मृत जीवर मंस और शोर अबारेट गदारण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 ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 देखुन देख अर्धांगी ना तंगी प्रति रविवार रत साढ़े सात टाइपन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है